जा प्रत्यादेश शिक्षा दान शक्तिशाली फेरस्ता शक्ति सम्पन्न से प्रकाश पेल ऊर्ध दिगंत निकटवर्ती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 বিতর্ক করবে যা সে দেখেছে নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদ্রাতুল মুন্তাহার নিকটে যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত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 দেখেছো লাত ও এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য إِنْ هِيَ إِلَّا أَسْمَاءٌ سَمَّيْتُمُهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ سَمَّيْتُمُهَا أَنْتُمْ وآباؤكم এমতো অবস্থায় এটা তো হবে খুবই অসংগত বণ্টন এগুলো কতগুলো নাম বই নয় पक्ष पथनिरदेश एसिल কেকিল তু নিম উব মানুষ চাচায় তাই কি পায়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 যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেস্তাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই তারা কেবল অনুমানের উপরে চলে ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়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 बंगानुबाद पवित्र कलामे प धारिकेशनारेतम खंडे तेलावादा तेलावा कर विश्व बरे्य आलेमे दिन पवित्र मदीना मनुआर मस्जिदे नवबीर सम्मानित इमाम और खतीब हाफेज क ড শেখ আলী ইবনে আব্দর রহমান অনুবাদ প্রায় নভমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর জাতে তিনি মন্দ তাদের কর্মের প্রতিফল দেন এবং সব কর্মীদেরকে দেন ভালো ফল ইজুমি ইজ তুম আজিন তুমি বুকো নি উম মহতি কুম فَلَا তুমু হুয়া যারা বড় বড় গোনাহ ও অশ্লীল কার্য থেকে বেঁচে থাকে ছোটখাটো অপরাধ করলেও নিশ্চয়ই আপনার পালন ক্ষমা সুদূর বিস্তৃত তিনি তোমাদের সম্পর্কে ভালো জানেন যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে এবং যখন তোমরা মাতৃগর্ভে কচি শিশু ছিলে অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি ভালো জানেন के अपनी किता देखे जे मुख फिरिएय देय और पाषाण की अदृश्य ज्ञान आ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 অতপর তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমার পালন কর্তার কাছে সব কিছু সমাপ্তি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 পুনরুত্থানের দায়িত্ব তারি এবং তিনি ধনবান করেন ও সম্পদ দান করেন এবং তিনি শিরা নক্ষত্রের মালিক তিনি প্রথম আধ সম্প্রদায়কে ধ্বংস করেছেন এবং সামুদ কেউ অতপর কাউকে অব্যাহতি দেননি এবং তাদের পূর্বে নুহে সম্প্রদায়কে তারা ছিল আরো জালিম ও অবাধ্য जनपद के शून्य उत्तोलन कर निक्षेप करन करह के मिथ्याल्बे नदी उदुर সে একজন সতর্ককারী নিকটে এসে গেছে আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয় তোমরা কি এই বিষয়ে আশ্চর্য বোধ করছো এবং হাসছ ক্রন্দন করছো না তোমরা ক্রীড়া কৌতুক করছো অতএব আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো